জাবির রদিলতালা আনহু হতে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধকালে একসময় উমর রদ্দিল্লা তালা আনহু কুরাইশ কাফিরদের তিরস্কার করতে লাগলেন এবং বললেন সূর্যাস্তের পূর্বে আমি আসরের সালাত আদায় করতে পারিনি জাবির রদিল তাল্লাহ আনহু বলেন অতঃপর আমরা বুতহান উপত্যকায় উপস্থিত হলাম সেখানে তিনি সূর্যাস্তের পর সে সালাত আদায় করলেন তারপরে মাগরিবের সালাত আদায় করলেন